সম্মানিত হাজার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এই রহমত কি মানুষকে আল্লাহ তালার গোলামীর দিকে নিয়ে আসা দুনিয়ার সমস্ত জাহিদ থেকে সরিয়ে এনে অন্ধকার থেকে উদ্ধার করে দিনের আলোর উপরে বসিয়ে দেওয়া মানুষকে দুনিয়া এবং আখ রাতের নাজাতের সমস্ত রাস্তা পরিষ্কার করে বাতলিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া মানুষের দুনিয়া আখরাতের যে কল্যাণ আছে সেগুলো ভালো করে শুধু কথা দিয়ে বুঝিয়ে দেওয়া নয় নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করে উম্মতকে তিনি শিখিয়ে দিয়ে গেছেন এমন কোনো খারাপ জিনিস নাই যেগুলো আমাদের ক্ষতির কারণ হবে সেগুলা থেকে তিনি আমাদেরকে সাবধান করে যান এমন কোন জিনিস তিনি রেখে যাননি এবং তার গোটা জীবন আমাদের জন্য একটি বাস্তব নমুনা উত্তম এক্সাম্পল উত্তম আদর্শ সকল দিকে দুনিয়াতে কেমনি চলবো খাওয়া দাওয়া কেমনে করব আরেকজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের আদব আখলাগ ব্যবহার করতে হবে আল্লাহ তালাকে কিভাবে খুশি করবো কিভাবে ইবাদত করব ব্যবসা বাণিজ্য কিভাবে করব চাকরি বাকরি কিভাবে করব সংসার কেমনে চালাব কোন একটা জিনিস তিনি বাকি রেখে যাননি এই জন্য নবী করিম সালাম সিরতে পাককে বেশি করে পড়তে হবে তবে বছরে একদিন অমুক তারিখে এইরকম কোন কারবার সাহাবাহরম করেননি ওনার জন্মদিবসে মৃত্যু দিবসে একটা অনুষ্ঠান করতে হবে এই আনুষ্ঠানের কথা কোনোদিন কোন সাহাবি করেননি কোনো ইমাম করেননি তবে তাবিন খোলাফের রাশিদ্দিন কেউ এই কাজটা করেননি তারা সারা দিন সারা বছর কিভাবে নবী করিম সালকে অনুসরণ করতে হবে তার বাস্তব চেষ্টা করেছেন আমল করার জন্য কিন্তু আখেরি জামানায় কিছু লোক একদিন আমল করবে অনুষ্ঠান করবে দিবস পালন করবে মৃত্যু দিবস পালন করবে এই জাতীয় দিবস পালনের কোন আইডিয়া কোনোদিন কোন গ্রামে মাথায় আসেনি সিরতে পাককে ওনারা খুঁজে খুঁজে বের করেছেন শিখেছেন আমল করেছেন আমাদের সিরতে পাক কি পড়তে হবে নবী করিম সাল্লি জীবনের পরে সুন্দর সিরাতে পাক আছে আর রাখিকুল মাহতুম বাংলা তরজমা হয়ে গেছে এরকম আছে এগুলো আমরা পড়ি আমল করি আজকে আমরা সিরতে পাক থেকে একটা জিনিসের শিক্ষা নেব আমাদের দাসবে আজকে একটা সেটা হচ্ছে প্রিয় নবীজি সাল আলী আসালাম কিভাবে ছেলে মেয়েদেরকে প্রতিপালন করেছেন ছোটোদেরকে কীভাবে তিনি আদর করেছেন তাদেরকে মোহ্বত করেছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তাদেরকে তার্বিএ দান করেছেন তাদের কিভাবে আদর করে করে ভালো জিনিস শিখিয়ে শিখিয়ে বড় করেছেন এই জিনিসটা আমরা শিখব রাসুল্লাহ সাল্লাই এক্সাম্পল থেকে শিখা যায় যে তিনি বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতোই চলতেন বাচ্চাদের সঙ্গে বুড়ার মতো থাকতেন না কারণ বড়োর মতো চললে বাচ্চাদের সঙ্গে কথা বললে বাচ্চারা ভয় পায় তার কাছে আসে না বাচ্চাদের সঙ্গে কথা বলতে হলে ওদের লেভেলে আপনাকে তাদের মতো করে অভিনয় করতে হবে তাদের লেভেলে তাদের সঙ্গে আপনি ডিল করতে হবে আপনারা অনেক এক্সাম্পল জানেন আমরা রিপিট করি কিছু জিনিস কিছু আরো জানার চেষ্টা করি আবু হরাই আনহু বলেন যে একদিন আমি নবী করিম সাল্লা সঙ্গে এশার নামাজ পড়ছিলাম দেখতে পেলাম যে তিনি যখন সাহেজায় গেলেন তিনি নামাজ পড়াচ্ছেন এশার জামাত পড়াচ্ছেন সেজায় গিয়েছেন ওই সময় হাসান হোসাইন নাতি এসে ওনার পিঠের উপরে উঠে বসছেন ফরোজ আমাদের ইমামতি করছেন তারপরে তিনি যখন সেচদা থেকে মাথা উঠালেন তারপরে তিনি আস্তে করে হাত দিয়ে দুইজনকে এমন ভাবে রাখলেন কারণ তিনি শক্ত করে দাঁড়িয়ে গেলে তোরা আষাঢ় খেয়ে পড়বে আস্তে করে হাত দিয়ে নিচে নামিয়ে রাখলেন এভাবে করে যখন আবার তিনি দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন তারা আবার উঠলো। শেষ দার মধ্যে গিয়েছেন তিনি আবার তাদেরকে রেখে উঠে দাঁড়িয়েছেন এভাবে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে দুইজনকে আবার কোলের মধ্যে নিয়ে বসালেন কোন ইমাম সাহেব এই জমানায় এরকম কাজ কারবার করলে তার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন আমাদের কাছে অদ্ভুত মনে হবে এই তো কোনো কথা হইল নামাজ নিয়ে কি ইমাম সাহেব খেলা শুরু করেছেন নাকি কিন্তু নবী করিমসাল্লা কিরকম সবর করেছেন সাহবাইকার কিভাবে সবর করেছেন এরপরে আমরা দেখি আরেকটি এক্সাম্পল তা হচ্ছে উমুখা আলে বলেন তিনি বাচ্চা ছিলেন পরে তিনি সাহাবি হওয়ার মর্যাদা পেয়েছেন সাহাবিয়া হতে ছোটকালে তিনি আল্লাহনবীকে দেখেছেন তিনি বলেন যে আমার মনে আছে একদম ছোট বয়সে আমার আব্বা নিয়ে এসছিলেন আমাকে রসুল্লাহ সাল আলাইসালামের কাছে দেখা করতে এবং আমার গায়ে একটা হলুদ জামা ছিল নবী করিম সাল্লি সাল্লাম আমাকে খুব আদর করে কাছে এসতে বললেন আমি ওনার কাছে গেলাম ওনার পিঠের দিকে তাকাই দেখি যে পিঠের মধ্যে আছে ওইটা দেখে আমার কাছে খুব কিউরিয় হলো আমি বারে ওটা হাতাই ওটা নিয়ে আমি হাতাহাতি করছি তা আমার আব্বা আমাকে ধমক দিয়ে বললেন রাখো হাত ছড়াও রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে যে রেখে দাও ছোট মানুষের কি কি বুঝে তিনি তাকে থামালেন আর বললেন দোয়া করলেন যে আল্লাহ তুমি নতুন কাপড় পরে আসছ নতুন কাপড় পরে দোয়া আসে ওই দোয়াটা পরলেন আর বললেন কাপড় পুরনো হয়ে যাবে কিন্তু তুমি নতুন করে আবার কাপড় পরবে তার অর্থ হচ্ছে আল্লাহ তালা তোমাকে হায়াতে হাতে তৈবা দান করুন তাহলে আল্লাহ নবীজির নবুয়তের শিল নিয়ে সে খেলাধুলা করছে তিনি মাইন্ড করছেন না কত বড় ব্যক্তিত্ব কিভাবে এগুলা ইজিলি নিয়েছেন তিনি এটাকে অ্যালাউ করেছেন উম্মেকা যে তিনি ওনার এক ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন রসলুল্লাহ সাল্লামের কাছে বাচ্চা দুধ খেত তারপরে বাচ্চাকে পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের কোলে নিলেন কোলে নেওয়ার পরে বাচ্চারা দিল ওনার কাপড়ে প্রস্রাব করে তখন তো ন্যাপির জমানাও ছিল না প্রস্রাব করে দেওয়ার পরে রসল্লাহ সাল্লাম বললেন যে একটু পানি আনতে ছোট বাচ্চা যদি প্রসব করে দেয় অল্প বয়সের তাহলে পানির ছিটা দিলে পাক হয়ে যায় কাপড় ধোয়া লাগল না তিনি একটু পানি ছিটা দিয়ে দিলেন এবং এরকম ঘটনা বহুবার হয়েছে ওনার চাচা আব্বাস স্ত্রী ওনার চাচি হন উম ফদালিয়াল আনহা বলেন যে আমি আসলাম নবী করিম সাল আলী আসালামের কাছে দেখা করতে তারপর দেখলাম যে তিনি ওনার নাতি হোসাইন এ বিনা আলীকে কোলে নিলেন আর সে তখন ওনার কাপড়ের মধ্যে প্রসাব করে দিল আর তিনি চাইছিলেন যে কাপড় ইয়ার আসলে আপনার জামা খুলে দেন আমি ধুয়ে দেব তিনি বল ধুইতে হবে না একটু পানি নিয়ে তিনি ছিটিয়ে দিলেন আর তাতেই নামাজ পড়লেন শুধুমাত্র নিজের নাতি নয় আরেকজন নিয়ে এসেছেন আরেক সাহাবি বলেন অথব সাহাবিয়া যে নবী করিম সাল্লু আল্লামের কাছে একটা বাচ্চা আসলো সেই বাচ্চা কোলে বসলো প্রসাব করে দিল তিনি পানি দিয়ে ছিটিয়ে দিলেন আরেকজনে আরেক মেয়ে নিয়ে আসছিলো সবাই নিয়ে আসতো আল্লাহ নবী একটু আদর করে দিবেন দোয়া করে দিবেন কত লোক আনত তিনি কোলে নিলেন তো মেয়েটাকে মেয়েটা প্রসাব করে দিল কাপড়ের মধ্যে তখন তিনি কাপড়কে ধুইতে খুলে দিলেন কারণ মেয়েদের প্রসাবের কারণে একটু ধোয়া লাগে এটা কি মশালা আছে ছেলে ছেলেদেরটা এমনি একটু পানি ছিটিয়ে দিলে হয়ে যায় আরেক সাহাবি বলেন যে আমার বাচ্চা জন্ম হওয়ার পরে নবী করিম সাল্লা কাছে নিয়ে আসলাম বললাম যে একটা নাম রেখে দেন তিনি নাম রেখে দিলেন ইব্রাহিম একটা খেজুর মুখে দিয়ে ওনার লালা দিয়ে চিপিয়ে ওনার লালা সংক্রান্ত খেজুরটা সহ বাচ্চার মুখে ঢুকিয়ে দোয়া করে দিলেন বরকতের জন্যে এরপরে ইয়লি ইবনে মোর বলেন যে আমি নবী করিম সাল্ল আলি ওয়া কাছে এসেছিলাম খেতে আসছিলাম ওনার কাছে খাইতে আসলাম খাবারের জন্যে আর ওই সময় দেখি যে হোসাইন ওনার নাতি রাস্তার মধ্যে খেলাধুলা করছে আমি আর নবী এক সঙ্গে খেতে যাচ্ছি এক জায়গায় বাচ্চাকে দেখে ওনার নাতিকে দেখে তিনি দৌড়ে গেলেন ধরতে আর নাতিও কম না সেও নানাকে রেখে দৌড়ে পালাচ্ছে ধরা দিবে না তারপরে বলেন যে আমি সে এদিকে এদিকে খুব করে কায়দা করছে যেন নানা ধরতে না পারে নানার সঙ্গে খেলাধুলা করছে আর নানাও ওনার পিছনে পিছনে দরছে হাসছেন হেসে হেসে তাকে ধরার জন্য চেষ্টা করছেন এরপরে তিনি দেখলাম যে তাকে এবং গুসামেজাইদকে অনেক সময় কোলে নিয়ে বসেছেন আর দোয়া করতেন যে আল্লাহ এই দুটোকে আপনি মায়া করেন আমি তাদেরকে মায়া করি ওনার আরেক নাতিন ছিল ওনার নাতিনের নাম ছিল উমায়ামা ওনার যাই নামে যে মেয়ে আছে সেই মেয়ের ঘরে নাতিন সে নাতিনকে নিয়ে তিনি নামাজ পড়েছেন কোলে নিয়ে নামাজ পড়েছেন কোলে রেখে হাত বেঁধেছেন ওনার নাতিন কোলের মধ্যে আর সে অবস্থায় নামাজ পড়ছেন সুরা পড়ছেন কেরাত পড়ছেন যখন রুকুর সময় হয়েছে তখন রেখে দিয়েছেন সেজদা করে এসে আরেক ডাকাতার সময় আবার কোলে নিয়েছেন আরেক সাহাবি বলেন যা বলেন সামুরা তিনিও ছোট ছিলেন ছোটকালে বলে আমার জীবনের প্রথম নাম আজ নবী করিম সঙ্গে জামাতে পড়লাম ঢুকলাম আর ঢুকে দেখি যে ওনার নাতি আছে ওদের সবার গালের মধ্যে তিনি এমনে করে হাত দিয়ে আদর করছেন আর আমিও ছোট আমি দেখতেছি তো উনি আমাকেও মিস করলেন না আমার গালে ধরে আদর করে দিলেন আর তিনি বলেন আমার যখন গালে ধরে ছিলেন ওনার হাতটা এত মোলায়ন ছিল এবং মনে হলো যে হাতি এত সুগন্ধ মনে হলো তিনি যেন আতরের বাটিতে হাত ঢুকিয়ে দিয়ে আমার গাল ধরেছেন তিনি বাচ্চাদের কি এত পছন্দ করতেন এত মহব্বত করতেন নামাজ পড়তে ওনার ভালো লাগতো আল্লাহর কাছে তিনি একটু লম্বাকে রাত পড়তে চাইতেন রুক্ষা করতে চাইতেন হয়তো একটু লম্বা সুরা ধরেছেন যখনই মহিলাদের পক্ষ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসত রাকাতাকে ছোট করে দিতেন নামাজকে একটু তাড়াতাড়ি শেষ করতেন কারণ বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে কিন্তু নামাজ শেষ করে মহিলাদেরকে বকাবকি করতেন না এই তোমরা কেন মেয়েদের বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসো খবরদার একটা দিন ওই রকম ধমক দেননি মাঝে মাঝে আমাদের ডিস্টার্ব হয় না হয় হওয়ার পরে আমাদের অনেক মুসলিম মনে করেন ইমাম সাহেব একটা জোরে একটা বকা দেয় না কেন এখন সাংঘাতিক একটা বকা দেওয়া উচিত এই এইরকম মনে করেন আর না দিলে কেউ কেউ বলা বলি করেন ইমাম সাহেব না বলে বলে বরঞ্চ বাচ্চাদেরকে আনতে বলে মসজিদকে সর্বনাশ করে দিয়েছে আমরা আমাদের তরিকাকে পছন্দ করি রসুল্লাহ সাল্লি আসলামের তরিকাকে পছন্দ না করলে আমরা কি ভালো উন্মত হতে পারব হ্যাঁ যারা মা বাবা খেয়াল করবে দূর পারে কিন্তু তাদের সাদ্যের বাইরে যখন বাচ্চা কাচ্চার কন্ট্রোল তাদের হাতে না সময়। এই জন্য সবর করতে হবে সবর শিখতে হবে আল্লাহ বিশাল থেকে ওনার থেকে সবর শিখতে হবে আমাদের এই নামাজ সংক্রান্ত অনেকগুলো হাদিস আরেকদিন হচ্ছে তিনি খোদবাদ দিচ্ছেন আপনারা হাদিস শুনেছেন হাসান হোসাইন আসছিলেন আর বারে তারা হাঁটতে হাঁটতে গিয়ে হামাগুড়ি দিয়ে পড়ে যাচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম মেম্বার থেকে নামে নেবে গেলেন নেবে গিয়ে আমি খোদবা দিচ্ছিলাম আর দেখছিলাম যে নাতি দুইটা আসতেছে আর পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না এত মায়া আসলো খোদবা কন্টিনিউ করতে পারলাম না আল্লাহ শিকি বলেছেন যে তোমাদের মাল দৌলাত অনেক ফিটনার কারণ অনেক আকর্ষণের কারণ হয় সত্যি বড় আকর্ষণ তাদের মধ্যে আল্লাহতালা রেখেছেন এইভাবে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম অনেক কিছু শিখিয়েছেন তিনি আরেক দিন গেছেন আরেক বাড়িতে সেখানে এক মহিলা ছিলেন সাহাবি ওনা নাম আবদুল্লা আমের ওনার মা তো মা ছেলেকে ডাকছে আবদুল্লাহ এদিকে আস এদিকে আসো একটা দিনই দেব তোমাকে আবদুল্লাহ বাইরে বাইরে খেলছে দৌড়ে যাচ্ছে ডেকে নিয়ে আসে। তা আসার পরে রসুল্লাহ সাল্লাম বলেন কি দিবা তাকে বলো কি দিতে ডাকস বলে একটা খেজুর দেব তখন তিনি বললেন যদি খেজুর না দিতা মিথ্যা কথা বলতো আস আসো কিছু দেব তোমাকে একদিনই দেব আর দিতা না তাহলে আল্লাহ তোমার বিরুদ্ধে কথা দিতেন। শিখালেন যে বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলা যায় না নবী করিম সাল্লা আলি সাল্লাম বাচ্চাদেরকে এত গুরুত্ব দিতেন সাহেল সাহেদ রহমতুল্লাহ আলী বলেন যে একদিন আমি নবী করিম সালের পাশে ছিলাম আর কিছু মুরব্বীরাও ছিলেন আমি ঠিক ওনার ডান পাশে ছিলাম আর একজন বড় মুরব্বী ছিলেন ওনার বাম পাশে তো ওনার জন্য কিছু পানীয় এসেছে দুধ দুধ দুধের পাঠিয়েছে। তিনি দুধ পান করলেন পান করে এখন ডান দিকে যে আছে তাকে আগে দেওয়া লাগে ডান দিকে যে আছে সে বাচ্চা মানুষ আর বাম দিকে যিনি আসেন তিনি অনেক বড় মুরব্বী এখন বাচ্চাকে আগে দিবেন না মুরব্বীকে আগে দিবেন মুরব্বীকে আগে দেওয়ার জন্য চিন্তা করলেন কিন্তু বাচ্চা তো ডান দিকে আসে তো বাচ্চাকে বললেন তুমি কি মুরবীকে আপনার মুখের টাচটা আমি কেমনে মিস করি আমি পারতেছি না এটা তখন তিনি বাচ্চাকে দান করলেন তিনি বাচ্চার কাছে পারমিশন চাইলেন কারণ তার রাইট যে ডান আছে তাকে আগে অফার কত কিছু করিখার আছে এখানে আমরা কি বাচ্চাদেরকে সম্মান করি যেভাবে টিচাররা শিক্ষকরা যেভাবে বাচ্চাদের সঙ্গে ব্যবহার করেন কি অনেক সময় ইসলামিক টিচারদের ব্যাপারে কমপ্লেন বেশি আসে তারা বেশি ধমক দেয় তারা বেশি তাদেরকে তুই তামার সাথে কথাবার্তা বলে তুই তাচ্ছিল্য করে বলে তাদের যে সম্মান আছে রাসুল্লাহ সালাম আমাদেরকে শিখিয়েছেন এত আদর মোহব্বত করে বাচ্চাদেরকে দিন শেখানোর সুযোগ তিনি গ্রহণ করেছেন আরেক বাচ্চা ওনার ঘরে আবু সালামার সন্তান সালামা বড়ো হচ্ছিলেন তিনি বাম হাতে খাচ্ছিলেন প্লেটের এদিক সেদিক থেকে হাতাহাতি করছিলেন তিনি বললেন যে হে বাচ্চা তুমি খাবে খাওয়ার নিয়ম হচ্ছে বিশ মেলা ডান হাত দিয়ে খাও আর তোমার সামনে থেকে খাও সালাম আাদি আল্লাহনু বলেন সেই যে আমার অভ্যাস হয়েছে আর কোনোদিন খাওয়ায় আমি উল্টাপাল্টা করিনি তিনি শিখালেন সুন্দর করে ভাষা ব্যবহার করে একটি ধমক দেননি এভাবে খাও কেন বেকবির মতো খাও এরকম কোনো কথা তিনি বলেননি যেগুলো আমরা সুন্দর করে বলতে পারি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সিরাতে পার্ক থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো শিখে আমাদের জীবনে পরিবারে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করার জন্য তৌসিক দান করুন আমি